দেশ টিভি বাংলা মানবতার সমাধান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 আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহেরা পৃথিবী বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিদে বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা তাওহিদের কতগুলো পর্ব তাওহিদ মূলনীতির উপরে কতগুলো পর্ব আমরা করছি আজকেও তাওহিদিনই আরেকটি পর্ব নিয়ে আসবো কোরআনে করিমের সাত নম্বর সৌরা আল একশো পঁচাশি নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা সমগ্র কোরআনে তাওহিদের উপরে দলিল পেশ করেছেন বিভিন্নভাবে বস্তু জগৎ থেকে অনেক দলিল তিনি আমাদের সামনে দিয়েছেন আবার আমাদের ভেতরে আমাদের অস্তিত্ব জগতে আমাদের অন্তরের ভেতরেও আমাদের মাঝেও তাওহিদের চেতনা যে সুপ্ত হয়ে আছে এটাও তিনি দলিল কোরআন থেকে আমাদেরকে বুঝিয়েছেন যেমন আল্লাহ বলেছেন আল্লাহ এই বিশাল সাম্রাজ্যের অধিকারী তিনি কে মাবুদ থাকতে পারে আর যত মখলুক তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর একত্র মাদের দলিল অতএব সমস্ত বন্ধী একমাত্র তাহারই পাওয়া সেই জন্য সাত নম্বর মালিক হতে পারে কে তোমাদের সত্য মাহবুদ হতে পারে তোমাদের সবকিছুর নির্বাহী ক্ষমতার অধিকারী হতে পারে সুরা কফের ছয় থেকে দশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আফালা মিয়ু ইসাম তারা কি তাদের ঊর্ধ্বে যে আকাশ ঊর্ধ্ব জগৎ আছে সেদিকে তারা কি তাকায় না কিভাবে আমি সেটাকে নির্মাণ করেছি এই দিন আকাশকে আমি আমার এনার্জি দিয়ে সৃষ্টি করেছি এই মহাবিশ্বে একটা হলো বস্তু আর একটা হলো এনার্জি শক্তি মহাশূন্য তিনি বলছেন আমি শক্তি দিয়ে সৃষ্টি করেছি সভা আর এই মহাবিশ্বকে আমি সম্প্রসারিত করে চলেছি একটি ক্ষুদ্র বিন্দু থেকে বিগ ব্যাঙের মাধ্যমে এই মহাবিশ্বের যাত্রা শুরু প্রতি এখনো সম্প্রসারিত হচ্ছে কে সম্প্রসারণকারী আল্লাহ বলছেন আমি আমার ক্ষমতায় আমি মহাবিশ্বকে এখনো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটাকে সম্প্রসারিত করে চলেছি সব হাউন আল্লাহ আজকে তো বিজ্ঞান জগতে সম্প্রসারণশীল মহাবিশ্ব এটা একটা ধ্রুব সত্য কথা আগে কোরআন বলেছে শত শত কোটি গ্যালাক্সি নিহারিকা যে মহাবিশ্বের মধ্যে বিস্তৃত কে মালিক তার সাথে কাকে শরিক করা হচ্ছে দুনিয়ার এতটুকু মূর্তি ধর্মগুরু অমুক তমুক এরা শরিক যে আল্লাহর হাতের তালুর মধ্যে সাঁত আসমান রাখলে কাকার মত বড় তার রাখার জায়গা এত বড় যে আসমান জমিন পুরোটা রাখলেও আরো জায়গা বাকি থাকবে শুধু পা রাখার জায়গাটা এত বড় সেই আল্লাহর সাথে কাকে করা হচ্ছে এই পৃথিবীর যেখানে কোন অস্তিত্ব নেই মহাশূন্যের মহাবিশ্বের তুলনায় এই মাটির পৃথিবী পুরোটা একটা ধুলিকনার ছোট এখানে যারা আজকে মাহবুদ বলে দাবি করছে তাদেরকে তো খুঁজে পাওয়া যাবে না কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও এতটা ক্ষুদ্র এই অস্তিত্বহীন নিকৃষ্ট জিনিস এরা কি করে আল্লাহর সমতুল্লাহ হয় নজ্লাহ আল্লাহ এই জন্য বলেছেন তারা কি দেখে না কাপেররা কি দেখে না কিভাবে আকাশ আমি সৃষ্টি করেছি এখন তো তারা বুঝতে পাচ্ছে যে কিভাবে আল্লাহ তালা বিগ ব্যাং এর মাধ্যমে এটাকে সম্প্রসারণ করে তিনি সৃষ্টি করেছেন কিভাবে হিলিয়াম হাইড্রোজেন গ্যাস থেকে এক একটা গ্রহণ নক্ষত্র তারকা তিনি সৃষ্টি করছেন আল্লাহ আকাশ সৃষ্টি করতে চাইলেন আকাশ তখন ধূম্রপুঞ্জ ছিল কে তথ্য দিয়েছে গ্রহণ নক্ষত্র আকাশ সৃষ্টির প্রাথমিক পর্বে থাকে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস যেটাকে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে দোকান ধুম্রপুঞ্জ এই ধূম্রপুঞ্জই তো হলো হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের দুম্রপুঞ্জ কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ সৃষ্টি করেছেন পারবে কি কোনো দেব দেবী পারবে কোন ধর্মগুরু পারবে কোন নেতা নেত্রী অল্লাহবর কিভাবে আমি আকাশ মন্ডলীকে আমি গ্রহ নক্ষত্র দিয়ে গ্রহ তারা দিয়ে সাজিয়েছি তারা কি দেখে না কত সুন্দর কত হাজার লাখ কোটি তারকা আকাশের মধ্যে আকাশের তো আমরা কতটুকু দেখি খুব সামান্য দেখি পুরোটাই তো আমাদের দৃষ্টির বাইরে হাবল টেলিস্কোপ বা মহাশূন্য অনুবীক্ষণ পর্যবেক্ষণকারী টেলিস্কোপ গুলো আবিষ্কৃত না হলে আমরা তো আকাশের ছোট্ট একটা গ্রাম মাত্র দেখছি আমরা যেটাকে মনে করছে বিশাল কিছু আকার দেখতেছি এটা তো আকাশ মহাকাশের অতি নগন্য একটা অংশ আমরা রাতের বেলা যখন দৃষ্টি প্রসারিত করি তখন আমরা দেখি পুরোটাই তো দৃষ্টির অন্তরালে রয়ে গেছে এত বিশাল যার সাম্রাজ্য সে আল্লাহর সামনে কে দাঁড়াবে মাহুদ হিসাবে দাবি করার সব তো গোলাম গোলামের ঘরের গোলাম দাস অনুদাস সবাই এখানে আল্লাহর সামনে প্রবুতের দাবি করার মতো কোন সৃষ্টি কোনো নাই মহাবিশ্বে ফুরুজ তোমাদের উর্ধে যে আকাশ এখানে কোনো ফাঁক নেই এখন ওজন স্তরে ফাঁক তৈরি হচ্ছে এটা মানুষেরই অপকর্মের কারণে পৃথিবীকে আমি সম্প্রসারিত করেছি তোমাদের জন্য বিছানা বানিয়েছি পৃথিবীটা গোল কিন্তু এমন সুন্দরে মহান কল, কারখানা সব করা যাচ্ছে এতটা তার বিস্তৃতি আবার উঁচু পাহাড় পর্বতমালায় এখানে আমি ঢেলে দিয়েছি দুইটা ট্যাক্টনিক প্লেটে ধাক্কা দিয়ে তার অংশ চুরমার করে উপরে তুলে দিয়ে পাহাড় বানিয়ে ফেলেছেন যাতে করে পৃথিবীটা নোড়া ছড়া না করে সুন্দর সব জোড়া আমি এই মাটির পৃথিবীতে কত সুন্দর ফল কত সুন্দর ফুল তৃণলতা সবুজ গাছ গাছালি এসব কিছু এবং বিভিন্ন প্রাণীর সমাহার দিয়ে এই পৃথিবীকে সাজিয়েছি আমি সাজিয়েছি তবে সুরাত আবদিম মু হল সকল অনুগত বন্ধার জন্য আমার পক্ষ থেকে একটা দর্শন তাকে দেখাবার জন্য এগুলো আমি করেছি খুলে দেওয়ার জন্য এগুলো করেছি আকাশ থেকে বরকতময় পানি আমি বর্ষণ করেছি ওহাবাল হাসিদ বাগানের পর বাগান ওই পানি দিয়ে আমি সৃষ্টি করেছি ওহাব্বাল হাসিদ আর এমন সব শস্যদানা সৃষ্টি করেছি যেগুলি কর্তন করে তোমরা সংরক্ষণ করো ভক্ষণ করোলা শীষ সেখানে জন্ম হয় আমার নির্দেশে সব হা এইভাবে যদি আল্লাহর সৃষ্টি নিচয়ের জীবন্ত বিস্ময়কর সব ঘটনা দেখতে চান তাহলে সুরাল রহমান সুরাল ওয়াকিয়া সুরাল মুরসালাদমাত্র মা বোধ প্রিয় দর্শক সাথে ভাই বোনেরা এই আল্লাহকে মানুষ কিভাবে অস্বীকার করে আজকে কত মানুষ নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে পৃথিবীতে কেউ কি নাস্তিক থাকতে পারে পারে না আসলে নাস্তিক্যবাদ মানুষ যেটা জোর করে দাবি করে এটা হলো যতদিন যৌবন থাকে ততদিন বেলেল্লাপনা বেহায়াপনা করার জন্য অবাধ ভোগ করার জন্য তারা আল্লাহকে অস্বীকার করে কারণ আল্লাহকে স্বীকার করলেই তো একটা নীতি নৈতিকতা তার বিধি বিধান পালনের একটা বিরাট বাধা সামনে এসে দাঁড়াবে যেটা ভোগের পথে বাধা এই জার্মানি একজন বিজ্ঞানী বলেছেন যে চল্লিশের পরে কেউ নাস্তিক থাকতে পারে না ভোগের তেজ যখন কমে যায় আস্তে আস্তে আল্লাহ মুখী হয় আর আল্লাহ প্রত্যেক মানুষের হৃদয়ে আল্লাহর ইসলাম সুপ্ত অবস্থায় গোমন্ত অবস্থায় বিরাজমান আছে কারণ যেটা রোমের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফেতর আল্লা ছাড়া এই নাম্বারটা সৃষ্টির সময় আল্লাহ দিয়ে দিয়েছেন তহিদ তাহিদের উপরে মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষের নিজেকে দিয়েই আল্লাহ করানে বহু জায়গায় বুঝিয়েছেন তুমি কি করে আমাকে অস্বীকার করো তোমার ভেতরে তো ইসলাম লুকিয়ে আছে তোমার অন্তরের অভ্যন্তরে আমার তাহিদ ঘুমিয়ে আছে যেমন বাংলা কবিতায় বলে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে তেমনি ষষ্ঠার একত্ববাদ লুকিয়ে আছে সব সৃষ্টিরই অন্তরে সব সৃষ্টিরই অন্তরে ষষ্ঠার একত্ববাদ অস্তিত্বের স্বীকৃতি লুকিয়ে আছে কারণ এই নম্বর ছাড়াও কেলা থেকে তাদের বংশধর কেলা বের করেছেন তাদের উপরে তাদেরকে সাক্ষী করেছেন আলাস্তুবে রিক তোমাদের রব নই বালা সবাই বলল কেন নয় আপনি আমাদের রব তাহলে তো স্বীকার করে আমরা এসেছি কনু বলা অন্তরের মধ্যে ঘুমিয়ে আছে এটা কারো অন্তরে একবারে অঘুর ঘুমে সে লুকিয়ে আছে প্রচণ্ড করাঘাত করলে মহাবিপদেশে দুয়ারে প্রচন্ড ধাক্কা দিলে জেগে ওঠে তখন সে আল্লাহকে স্বীকার করে যেমন লিউনি ব্রেজনেভ কাশিয়ান সাগরে একবার হ্যারিকেন জনে আক্রান্ত হয়ে উনি তো নাস্তিকদের নেতা তিনি মাই গিৎকারী গডের বিশ্বাস প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতরে সুপ্ত আছে ঘুমন্ত আছে এটা সুযোগ পেলে বের হয় ফেরাউনের মতো নাস্তিক সেও নাস্তিক থাকতে পারেনি দশ নম্বর একানব্বই বিরানব্বই তিরানব্বই নম্বর আয়াতে তার ভিতরে উঠেছিলো সাগরের তলায় ফেরাউন ডাবল মুসলমান হয়ে গিয়েছিল দুবার ইমানে দুভাবে ইমান এনেছিল মুসলিমদের অন্তর্ভুক্ত মুসলমানদের কাতারে ঢুকে গেলাম এখন এখন আমি বিশ্বাসী হয়ে গেলাম কোথেকে বিশ্বাস পেয়েছ যদি তোমার ভিতরে না থাকে অবশ্যই ভিতরে আছে এই জন্য কোনো নাস্তিক নাই যেগুলি নাস্তিক বলে এগুলো চরিত্রহীনতা করার জন্য জোর করে নাস্তিক বলে নিজেদের প্রকাশ করে প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি বিরতির ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আবার ফিরে আসব অপেক্ষায় থাকুন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 मान विशेष पथ जाके महान आल्लाख कर सकाले पीट्टी महिला सहबीम परिपूर्ण खुबी निर्भरशील ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েস আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস বাংলায় হি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 বিরতির পর আবার ফিরে এলাম নাস্তিকদের নাস্তিকতা কতটা বাস্তব কোরআন এর আলোকে একটু দেখে নেই আমরা কোরআনিক নয়ন দিয়ে দেখি আমরা জানি এক বিমান বন্দরে বিমানে উঠার পর থেকে আরেক বিমানবন্দরে বিমানটি সুস্থ নামার আগ পর্যন্ত সব নাস্তিকদের মনটাই দূর দূর করে কম বেশ সবাই পড়ে নিন বুঝে তো যে এখন নাস্তিক থাকলে কি হবে মালিক একজন আছে মনে সাক্ষ্য দেয় দোয়াও পড়ে বিপদে পড়লে ওই ঘুমন্ত তাহির জেগে উঠে আল্লাহ মানুষের অন্তরে এই ঘুমন্ত তাহিদ নিয়েই কোরআনেরকে তিনি কোথায় দেব দেবী সব হারিয়ে যায় তখন আমি ছাড়ার কেউ নেই ওই টর্নেডো হেরিকেনের প্রচন্ড ধাক্কায় হৃদয়ে দুয়ার খুলে গিয়ে তোমার ভিতরে যে তাহিদ ইমান আল্লাহর ইসলাম বিশ্বাসের যে গুণটি লুকিয়েছে সেটা জেগে উঠে তুমি বলছেন প্রকৃত অর্থে চক্ষু তো অন্ধ হয় না লোকমানের বত্রিশ নম্বর আয়ত আল্লাহ কি সুন্দর বলেছেন সাগরে যখন মেঘমালার মতো সু ঢেকে ধরে বুঝে যে আর জাহাজ ডুবে যাবে তখন আল্লাহর অনুগত হয়ে যায় যাহা উল্লাহ মুখলিন তখন এরা সবাই আল্লাহকে ডাকতে শুরু করে একেবারে একত্ব খাঁটি মুসলমান হয়ে যারা বিজাতি এসব বিপদে বরং মুসলমানের চাষখান থেকে তখন কেউ ভালো থাকে আবার অনেকেই আবার আগের মতো সিরিক শুরু করে দেয় মাঝি খুব এক্সপার্ট ছিল কাপ্তান খুব স্পেশালিস্ট কাপ্তান এজন্য বেঁচে গেলাম একটু আগে বললে না কেন যখন রুলিং চলছিল সাইক্লোনের তখন এই কথা মুখে দিয়ে আসে নাই। আসবে না তখন তো বুঝে যদি এই সময় উল্টা পাল্টা বলি যদি ডুবিয়ে দেয় আল্লাহ কি ক্ষমতা কম আছে নাকি তলিয়ে দিতে পারেন সেই ক্ষমতাও আছে তাহলে ফিতে কোনো নাস্তিক থাকা সম্ভব না এই জন্যই মুসা আলাইসালাম সুরাজ সহার মধ্যে উনি ফেরাউনকে বলেছিলেন ফেরাউন যখন জিজ্ঞাসা করেছিল রব ফেরবুল রব এ দুয়ের মাঝখানে কুল মাকের তিনি সষ্টা প্রতি পালক রব চিনা চিনো কিন্তু না। ভিতরে তার ব্যাপারে একিন আছে ইনকুন তুমি নিন তোমার যদি গাছ বলে চিনতে পারো মানুষকে মানুষ বলে চিনতে পারো কেমনি চিনতে পারো অবশ্যই আল্লাহর চিনটা ভিতরে আছে বিধায় এগুলির চিনও তোমার ঠিক আছে আল্লাহর পরিচয় হারিয়ে গেলে যেমন মোবাইলে সিম কার্ডে যদি মূল নাম্বারটা হারিয়ে যায় টাওয়ার সাথে সব ডিলেট তাহলে তুমি যখন তোমার স্ত্রী কে তুমি যখন তোমার ছেলেকে ছেলে বলে ছিনো তুমি যখন তোমার বাড়িকে তোমার বাড়ি রূপে ছিনো তোমার গ্রামকে তোমার গ্রাম রূপে ছিনো চিনো তো তুমি করে বলতেছ না ওইটা না থাকলে এটা বাংলাদেশ দেশ দিকে চিনো যদি চিনো তাহলে অবশ্যই আল্লাহকেও চিনো তুমি আল্লাহকে না চিনলে এই চিনগুলি থাকতো না এই পরিচয়গুলো থাকতো না আসলে পৃথিবীতে কোনো নাস্তিক থাকা সম্ভব নয় আল্লাহ তালা এই বলেছেন কত সুন্দর বলেছেন তোমাদেরকে বহন করে তখন ওফারে হু বে হা খুব খুশি হোক খুব ভালো বাতাস ঝড় তুফার নেই খুব আনন্দ এনজয় করছো হঠাৎ যা হুনা প্রচন্ড হারি কেন সাইক্লোন এসে গেল চুর দিক থেকে ঢেউ তরঙ্গ আর তরঙ্গ পাহাড় সময় তরঙ্গ এসে গেল অজন্য অন্ন বিহিম এখন সবার আজকে একই হয়ে গেছে ঘেরাও মধ্যে পড়ে গেছি আর বাঁচব না এই সময় মূর্তি বাদ দিয়ে নাস্তিকতা বাদ দিয়ে শয়তানি সব বাদ দিয়ে সবগুলো কি বলে দাবাহিন আল্লাহ আল্লাহ বাঁচাও জীবনে আসরিক করব না নাস্তিক কে আর করবো না একেবারে সব বাদ দিয়ে মুখলেজ বন্ধ হয়ে গেছে সবাই করবো সিরিক ইত্যাদি কোনোটাই করব না একেবারে শক্ত মানুষ যখন অসহায়ত্যে পড়ে মানুষের ভিতরে যে শিলমারা আছে একত্রবাদের ফিতনত হিল্না সালেহা এটা আল্লাহর দিন এই দিন এটা আল্লাহ তাহিদ আল্লাহর বিশ্বাস আল্লাহর একত্রবাদ প্রত্যেকটা সৃষ্টিকে এই শিলের উপরে শিল মেরে তিনি সৃষ্টি করেছেন কিভাবে তুমি একেবারে তোমার জন্মগত দাগ জন্মগত শিলমোহর সৃষ্টিগত শিল এটা কিভাবে অস্বীকার করা যায় আহা কত সুন্দর আল্লাহ বুঝালেন মানুষকে তুমি নিজকে দিয়েই বুঝো এই ফারাউন কিভাবে সে মমিন হয়ে গেল লোহিতা সাগরের তলা গিয়েছে ডাবল ইমান আনলো কিন্তু আল্লাহ তখন বলেছিলেন বান্দা সময় তোর পেরিয়ে গেছে। এখন এই নেবো না কাবলু এর আগ পর্যন্ত কত অবাধ্য ছিলে তুমি আমার নাফরমনি করেছিলে এখনকার ইমান নেবো না ফালিমানের জি কবে বাদা নিকালে তা কুন এলে মান খাল ফাঁকা আয়া তোমাকে আজকে স শরীরে পৃথিবীর বুকে সংরক্ষণ করবো প্রত্যেক সৃষ্টির অন্তরের মাঝে এভাবেই লুকিয়ে ঘুমিয়ে আছে পড়ে আছে কোরআনের বরকতে হয়তো কেউ সচেতন হয় আর কেউ কোরআনকে অস্বীকার করলে তার এই চেতনা সুপ্তই থেকে যাবে বের হবে না মারা এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে সুভান फिल्टार कर पानी विशुद्धिस रक्त पवित्र कुरने अनेक बारिमुस जर्थात तुम्हारा नामज दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर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 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল মারাম मीन आदिल्लाकाम सकारण देख बलुबुल माराम दर्शे हादीश शुद्म पिछटी छटाय सम्प्रचारे पिछटी